أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد أنزلنا إليكم كتابا فيه ذكركم أفلا تعقلون قال رسول الله صلى الله عليه وآله وسلم لا تتبعوا سنن من كان قبلكم حذوا النعل بالنار وقال رسول الله صلى الله عليه পৃথিবী আল্লাহ রবুল্লা Allah সৃষ্টি করেছেন ধীরে ধীরে আল্লাহ সবগুলো বিষয়েরই পূর্ণতা দান করছেন ইসলামের পূর্ণতা হয়েছে রসল সাল্লাহ আলীহসাল্লামের উত্তর তো ক্রিয়ামত পর্যন্ত জন্য Allah ta'ala পূর্ণ দিন এটাকে আমাদের জন্য অপরিহার্য করে দিয়েছেন এখন আল্লাহ রব্বুল আলমিনকে পাওয়ার একমাত্র মাধ্যম এই ইসলাম এই অপূর্ণ এবাদতগুলো আল্লাহ তালাকে পাওয়ার মাধ্যম আর থাকে নাই ইহুদিয়ত এটা ইবাদতের মাধ্যম কিন্তু অপূর্ণ নাসরান এটা এবাদতের মাধ্যম কিন্তু কি অপূর্ণ জাবুরের বিধান অনুযায়ী জীবন পরিচালনা করা এবাদতের মাধ্যম কিন্তু অপূর্ণ সেইগুলোর অনুসরণকে ইসলাম বলা হয় না পরিভাষায় কি বলা হয় না ইসলাম বলা হয় না তরাতের অনুসরণকে এদেরকে ইয়াহুদি বলা হয় ইঞ্জিলের অনুসারীদেরকে নানি বলা হয় রসাম বলেছেন যে আমার আগমনের পর আমার আবির্ভাবের পর চাই পূর্বে সে ইহুদি থেকে থাকুক চাই খ্রিস্টান থেকে থাকো। আমার উপর ইমান আনা সারা আর কেউ নাজাত পাবে না আর ইসলাম সারা অন্য কোন দিন যে তালাশ করবে তার থেকে এটা গৃহীত হবে না গ্রহণযোগ্য হবে না এটা কবল হবে না সে ক্ষতিগ্রস্ত হবে সে দিন পালন করেছে কিন্তু ইসলাম ছাড়া অন্য দিন সে কি হবে আখেরাতে ক্ষতিগ্রস্ত হবে মূলত আদম আলি ইসাল্লাম থেকে নুহ আলি ইসালাম থেকে যেই দিন এর চর্চা হচ্ছে সেই পুরা সবগুলো দিনই সেই সেই যুগে কি ছিল এটা কার্যকর ছিল এবং সেটা কি ছিলাম ইসলাম এ ছিল ইসলাম মানে আল্লাহর সামনে কি কর আত্মসমর্পণ করা সব উম্মতের কাছে রসুল প্রেরণ করেছি এই নির্দেশ দিয়ে যে আল্লাহর এবাদত করো আর তাগুতকে বর্জন করো আল্লাহর এবাদত এবং তাগুতকে ভর্জন এটা সব ধর্মের মধ্যে কি ছিল আল্লাহ তাগুতকে ভর্জন করে আল্লাহর এবাদত অর্থাৎ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 আমি কি বানিয়ে রেখেছি শত্রু বানিয়ে রেখেছি তো সব নবীরা যেমন আল্লাহ পাখের আইবাদতের আহ্বান করেছেন তেমনই আল্লাহ শত্রুদের সাথে তাদের শত্রুতাও কি ছিল আসলে সেটাই কি ছিল আল্লাহ মানে আল্লাহর কাছে নিজেকে কি করা সমর্পণ করা সমর্পণের যে চূড়ান্ত একটা নকশা আল্লাহ রব্বুল আলমিনের কাছে লোহে মাহফুজে ছিল সেটা তখনও কি হয় নাই দুনিয়ার মধ্যে আসে নাই চূড়ান্ত পূর্ণ নকশাটা কি করে নাই সম্পূর্ণ নকশাটা আসছে কখন রসুল সাল্লি আসসালামের উপর ধীরে ধীরে ধীরে ধীরে তেইশ বছরের জীবনে রসলের জীবনের শেষ সময় আল্লাহ রব ঘোষণা করে দিয়েছেন দিন আর ইসলামকে দিন হিসাবে তোমাদের জন্য কি করেছি আমি মনোনীত করেছি অন্যান্য নবীদের ধর্মের মধ্যে যে আদর্শের টাচা হইত সেটার নামও ইসলাম সেটাও কি শাব্দিকভাবে কি ছিল ইসলামী ছিল কিন্তু ইসলাম হিসাবে নাম দেওয়া হয়েছে পূর্ণ ইসলামটাকে আংশিক ইসলামটাকে ইসলাম হিসাবে কি দেওয়া হয় নাই নাম দেওয়া হয় নাই ইসলাম হিসাবে নাম পাইছে কোন ইসলামটা্রাহিম তিনি তোমাদের নামকরণ করেছেন কি বলে মুসলিম বলে না দিয়ে গেছেন এই অন্মতের যে ইব্রাহিম আপনার মুসলিম একটা জাতি আপনি আমার বংশধরদের থেকে কি করেনা উম্মতম মুসলিম আমাদের বংশধর থেকে আপনার একটা উন্মতে মুসলিম আপনি কি করেন বানিয়ে নেন তো সেই ইব্রাহিম ইসলামের দোয়ার বাস্তবায়নটা প্রকাশটা হইল সেটা যে আল্লাহ মুসলিম জাতিকে কি করছেন নির্বাচন করছেন এর জন্য রসুল ইসলামকে পাঠিয়েছেন রসুল এই মুসলিম জাতির গঠন করে রেখে গেছেন এদের নাম ওই কি ওই ইব্রাহিম ইসলাম এই যে দোয়া করে নাম রাখছেন এদের নাম ওই কি মুসলিম অন্যরা এই মুসলিম নামটা কি করে নাই পায় নাই কি নাম পাইছে মুসলিম নাম পায় ইসলামের সবগুলো বিধান তাদের উপর কি করে নাই আসে নাই সবগুলো বিধান আসার আগেই নামটা দেওয়া দেওয়া যদিও সেটা কি ছিলাম সেই সময়ের জন্য ইসলামই ছিল কিন্তু নামটা দেওয়া দেওয়া এটা এমন ইসলামের জন্য যেটা পরিপূর্ণ এখন আমরা মুসলিম মুসলিম এর অর্থ হইল আল্লাহর কাছে আত্মসমর্পণকারী আর আল্লাহর শত্রুদের সাথে কি পোষণ শত্রুতা পোষণের সাথে কেউ যদি আল্লাহর সামনে আত্মসমর্পণ করছে কিন্তু শত্রুদের সাথে শত্রুতা পোষণে নাই সে কি হয় নাই ইসলামে প্রবেশ করে করেনি উদু হলুফিসমিফ ইসলামে প্রবেশ করা পরিপূর্ণভাবে তো পরিপূর্ণটা কি হবে তোমায় বিল্লা যে তাগুতকে অস্বীকার করবে আর আল্লাহর ইমানিস্তান বিল্লা প্রতির বুঝতাম তাহলে সে মজবুত হাতল কি করলো ধরলো শ্রীতে মুস্তা ধরলো সঠিক মতে আসলো তাগুতরে অস্বীকার করে যদি কি করে আল্লাহর প্রতি ইমান আটার নাম হল ইসলাম কাফা এটা পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকতে গেছে পর এখন আংশিক ইসলামের দিকে ফিরে যাওয়ার আর কোনো কি নাই অবকাশ নেই কিন্তু আংশিক ইসলামটা বিভিন্ন সময়ে ছিল না ছিল না সে আর তারা কি আমাদের পূর্ব প্রশ্ন এটা একটা ফিত্রি বিষয় এমন যে এই উন্মতের মধ্যেও পূর্বপুরুষের যতগুলো কার্যক্রম ছিল সেইগুলির চর্চা কি হবে কে কেহ ইহুদিয়ত গ্রহণ করবে কেহ নাসরান গ্রহণ করবে কেউ কি জাভুরের বিষয়গুলির মত বিষয় গ্রহণ করবে পূর্বে যতগুলো দল উপদল যতগুলির মতবাদ ছিল এইগুলিও এখানে কিভাবে প্রকাশ পাবে তাকুইনি বিষয় এটা সৃষ্টিগতভাবে এই ধরনের কি হবে প্রকাশ পাবে আর পূর্বে এতগুলো দল হয়েছে কেন আংশিক দিন গ্রহণ করার কারণে মুজা আলা ইসলামের ধর্মের মধ্যে কি পুরা দিন ছিল ইসাল ইসলামের ধর্মের মধ্যে দিন ছিল জাবুরের বিধানের মধ্যে পুরা দিন ছিল সৌরফে ইব রাহিমের মধ্যে পরিপূর্ণ দিন ছিল পরিপূর্ণ দিন তো মোকাম্মেল কিন্তু অপূর্ণটা ছিল কিন্তু ওই অপূর্ণরা ওই সময় ততটুকু দিয়ে তারা কি পাওয়া গেছে সে সময়ের জন্য যথেষ্ট ছিল যেহেতু এর পরবর্তীটা কি হয় না নাজেল কিন্তু নাজেল হয়ে যাওয়ার পরে সেই অসম্পূর্ণটা কেউ গ্রহণ যদি করে তাহলে সে কি হবে সে ইমানের ভিতরে আসলো না সেই মানের ভিতরে আসলো না নাজার হওয়ার পরে এখন যদি কি হ তাওরা বিধান অনুযায়ী জীবন পরিচালনা করে সে কি মুসলিম ইহুদি কাফের সে কি ইহুদিও না সেহুদ ইহুদি তো সেই সময় যারা ইহুদি ছিল মশালাজ তারা তো কি পেয়েছে নাজাদ পেয়েছে নাজার তাহলে ইনশাল্লাহ এরা ইহুদিও না এরা কাফের রসুল আসার পরে রসুল বলছেন আমি আসার পরে আমার আবির্ভাবের পরে ইহুদি হোক আর না হোক যদি আমার পরিমাণ না আনে আর আমি যা যে বিষয় নিয়ে আসছি এটার পরিমাণ না আনে আমার পরে জানা জেলে যেটার পরিমাণ না আনে তাহলে সে কি পাবে না যাক পাবে না এখন নাম ওই ইহুদি ধরে রাখলে কি হবে বুঝে আসছি এখানে ইহুদিও গ্রহণযোগ্য না কিন্তু সৃষ্টিগত বিষয় হল যে এই ধরনের বিভিন্ন দল হবে কেহ ইহুদি গ্রহণ করবে কেউ কি করবে এই জন্য মহবুব আলহীনদের পর থেকেও আমাদের আমাকে বাঁচাও আর বললিনদের পর থেকেও বাঁচাও অধিকাংশ অবস্থি রীন ব্যাখ্যা করছেন মহবুব আলহীন হলেন হল কারা ইহুদিরা আর বল্লিন হল কারা নাসারা সেইদিয়ত এবং কানা লাখ তোমাদের পূর্বে যারা অতিবাহিত হয়েছে এদের পর তোমরা কি করবে ধরবে আল্লাহ না একেবারে জুতা যেমন একটা একটা সমান্য হয় তারা তোমরাও তোমাদের মধ্যে ইয়ে হুদিহারে হুবহু পালন করবে এমন কিছু লোক হবে নাচরানীয়ত্তারে পালন করবে কি হবে কিছু লোক হবে অর্থাৎ নাসরানা এখানে মূলত হাদিসটা হইল যে তারা তাদের সময় ধর্মের যে বিধানগুলো অবতীর্ণ হয়েছিল সেইগুলির ব্যাপারেও তারা তালোয়াহানা করে কি করছে জ্ঞাত সারে অজ্ঞাত সারে কি হয়েছে এর থেকে বিচ্যুত হয়েছে বিচ্যুতি কি মানে পরিপূর্ণ টানা ধরে আংশিকটা কি করছে ধরছে এখন সেই সময় ইহুদি ধর্মের মধ্যে যে পরিমাণ অবতীর্ণ হয়েছিল সেই পরিমাণ পূর্ণ টনা ধরে আংশিকটা কি করছে তারা ধরছে জ্ঞাত সারে অথবা অজ্ঞাত সারে যেভাবেই হোক এইভাবে তারা কি বিভ্রান্ত হয়েছে এবং গোমরা হয়েছে তো এখন যদি ইসলাম পরিপূর্ণ হয়ে যাওয়ার পরে ইহুদি সেই সময় যতটুকু ছিল ততটুকু কেউ পরিপূর্ণ কেউ ধরে কি ইসলাম পুরারা ধারা হইল না আংশিক ধারা এমন কিছু লোক থাকবে না সেই সময় নাসরানিয়া যদি ওর কি করছে ধরছে এখন এই জমানায় এসে যদি ইসলাম নাজার হয়ে যাওয়ার পরে যদি এত রুকু খাওয়া পরিপূর্ণ ধরে সে কি হয়ে যাবে আংশিক ধরে হয়ে গেল গমরা হয়ে যাবে গেল যদিও দেখতে দেখা যায় যে ওই সময়ের পরিপূর্ণ জন্য অপূর্ণ আর অপূর্ণ থাকার কারণে পূর্বে ধর্ম কি অনেকগুলি হয়েছে ধর্ম কিছি অনেকগুলি হয়েছে এখন ওই এখানেও অপূর্ণ যারা হবে তারাও বিভিন্নজন বিভিন্নতার অনুসরণ করবে নাসু নাচু হাবা বিহি তাদেরকে যে বিষয় দিয়ে দেওয়া হয়েছে এর একটা অংশ কি করছে ভুলে গেছে তাদের মধ্যে শত্রুতা আর বিদ্বেষ আমি উৎসর্দিত করে দিয়েছি আমি সৃষ্টি করে দিয়েছি কি এই জন্য এই যে এই আয়তের মধ্যে তাদের মধ্যে শত্রুতা এবং বিদ্বেষ সৃষ্টি হওয়ানের পূর্বের স্বভাব কি উল্লেখ করা হয়েছে নাসু হাজুকির আল্লাহ যে বিষয়ে দিয়া উপদেশ দিছেন একটা একটা অংশ কি হিসেবে ভয়া গেছে পুরা দিন ছেড়া দেয় দিনের একটা অংশ কি করছে ছেড়া দিছে অংশ কি করছে ছাড়ছে এ বাবা এখন একজনের ডান দিগের অংশ ছাড়ছে আরেকজনে বাম দিগের অংশ ছাড়ছে আরেকজনে মাঝের অংশ ছাড়ছে সারার দিক দিয়ে কি হইল তারা সারার দিক দিয়ে মিল হয়েছে কিন্তু যেই জিনিসটা ছাড়ছে সেই জিনিসটা দিক দিয়ে তাদের ভাগ করা হলো অনেক অনেকগুলো হয়ে গেল আর যদি একটা না ছাড়ত তাহলে ভাগ করা আসলে বিষয়টা হল কি এই যে একতলাভ গুলো কারণ হলো কি ছেড়া দেওয়া আংশিক বিষয়ে কি ঘেরা দেওয়া ছেড়ে এক শ্রেণী না একজন চোখ প্রতিবন্ধী একজন পা প্রতিবন্ধী একজন কান প্রতিবন্ধী একজন হাত প্রতিবন্ধী মানে একজন হাত নষ্ট আরেকজন চোখ নষ্ট কানষ্ট নষ্ট এই জায়গা ভাগ হয়ে গেল না কিন্তু সবগুলো ঠিক আছে এমন লোক কতজন মানে এমন লোকরা কয় ভাগ একই একই সুস্থ শেষ এক কথায় সব এক সুস্থ আর অসুস্থ কয় প্রকার সুস্থ তো সুস্থই শেষ এক প্রকার অসুস্থ এই অসুস্থতার মধ্যে এদের একজনের অসুস্থ হতে হয়েছে এদিক দে আরেকজনে অসুস্থ হয়েছে আরেকদিক দে আরেকজনের অসুস্থ হয়েছে কি পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকো এর অর্থ হয়েছে কি তুমি পূর্ণ সুস্থ হো কোন অসুখ যেন না থাকে কোন অসুখ যেন না থাকে পূর্ণ সুস্থ হয়ে আস অক্ক হবনের সুরত হয়েছে আল্লাহর রশি সবাই মিলে তোমরা কি করো ধরো সবাই মিলে আল্লাহর রশি ধরা আল্লাহর কি কানা আল্লাহ তাল্লাহাকে জিজ্ঞাসা করা হয়েছে যে রসুলের জীবনটা কি তিনি বলছেন রসুলের জীবন হইল কি কোরআন আল্লাহর রসি তো হইল কোরআন আল্লাহ রশি কি কোরআন আর সেই কোরআনটা হইল কি রসলের জীবন কোরআনটা হইল রসুলের জীবন যেটাকে আল্লাহ কোরআন হাবল্লাহ বলেছেন সেটাই হল আল কোরআন যে রসুল সামনের চরিত্রটা হয়েছিল কি কোরআন মানে সে হাবলুল্লাহটা হল রসুলের জীবন এই জন্য কোরআনে কারিম আল্লাহ বলছেন আল্লাহ কান আলুম উসমাতুন হাসানাতুন আদর্শটাকে পরিপূর্ণভাবে গ্রহণ করছেন সাহাবাহরাম রসুল নিজের আদর্শ দিয়া অনুসরণীয় একটা জামাত গড়ে রেখে গেছেন তারা হলেন কে এদের ব্যাপারে কোরআনে কারিমি আল্লাহর আলমিন বলেছেন যে আমিনু কামাগায় পেয়ে গেলা। আর রসাল আলি হাসান বলেছেন যে আমার পরে তোমরা অনুসরণ করো কার আমার খোলাফাই রাসি এবং বলেছেন আমার পরের সর্বশ্রেষ্ঠ যুগ হইল साधारण भार संख्या कमे जा बा रसस्म जुगे सहबाकरण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 সাহবাহিক এরামের সবাই পূর্ণ দিনের উপর ছিলেন আর রসল সাল্লাহ আলী আসলামের পরে সবচেয়ে অনুসরণীয় হলো যুগ হল কারণ রসলের জীবনের কিছু কিছু আমল আছে যেটা যেমন রসুল চাই অধিক বিবাহ করেছেন তাই না এটা উন্মতির জন্য কি পালনীয় কিছু জিনিস আসছিল রসস আসামের জন্য কি হাস তাহার রসলের জন্য কি ছিল খরচ ছিল অন্যের জন্য কি ফরজ কিন্তু সাহাবাইকার এরা হইল একেবারে উন্মতের জন্য মিয়াইয়ারে হক এক বাক্যে রসুল যে উসুয়া কুরআন যে রসুলের আখলা সেটাকে মানার একেবারে হেসি বাহ্যিক একেবারে দৃশ্যমান নমুনাকে সাহাবাইকার যেটা সবাই কি করতে পারে দেখতে পারে রসলের জীবন থেকে পুরা দিনের বিস্তৃতি দেয় সবাই আকারে বড় আকারে দেখা দেয় এটা কি বড় আকারে দেখা না সহজ না রসলের জীবনে পুরা দিনের বিজয়গুলি কি আছে ছোট্ট আকারে সূক্ষ্ম আকারে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 এমনের অবকাশ আছে আর একেবারে নিরঙ্কুশ ভাবে একেবারে যা দেখে তাই মানা যাবে সেই যুগটা কাদের যুগটা স্বাভাবিক যুগটা আবার স্বাভাবিকরণের যুগের পরে আস্তে আস্তে শিথিলতা চলে আসছে খাইরুল তিন যুগের পরে তো শুধু শিথিলতাই আসে নাই কি এই মিথ্যার সরাসরি যুগে এসে যে আমার পরে অনুসরণ করবা কাদেরকে আমার কি করবা অনুসরণ করবা তো সাহাবাই কালাম যখন কর্তৃত্বে আছেন শাহাবাই কালামের নেতৃত্বের যুগের মধ্যে তাদের দ্বারা যে এজমা হইছে। সেই জমাটাই হক জমা সেই জমাটটা কি হক জমাট আহলুস জমাত যে বলা হয় একটা জমাত দ্বারা এখানে আল জামার মধ্যে যে আলিফলামটা সে আলিফলামটা কি আহ দেখারিজি কোন জমা আহ দেখারিজি সুনির্দিষ্ট একটা দলকে বোঝায় আহ দেখারি যে এর অর্থ কি একটা সুনির্দিষ্ট একটা দলকে জামাত কি করে বোঝায় সেই সুনির্দিষ্ট জমাতটা কোনটা সাহাবাই এখানে জমাতটা কার জমাতটা সাহাবাইকার তারা আহলুস বলতে রসুলের জীবন রসুলসামের বাণী কোরআনের তারা কি করে মানে আবার এগুলিকে মানে কোন জমাতের এই ব্যাখ্যার আলোকে সাহাবাই কেরামের ব্যাখ্যা সাহাবাই কেরামের আমলের আলোকে কোরআন কারিমে বলা হয়েছে যে তোমরা সালাদ আদায় করো সালাতের অনেক অর্থ সালাতের কি অনেক অর্থ দোয়া তসবির ইস্তেফার এই বিভিন্ন অর্থে সালাদ কি হয় ব্যবহার এখন কেউ সালাত শুধু দূরত চুরিফ পরে কোরআন কারিমে দূর চুরিফ অর্থেও সালাদ কি হয়েছে ব্যবহার হয়েছে কেউ দূর চুরিফ পরে সালাতের জিম্মদারি কি করে ফেলবে আদায় করলে হবে কি হবে না হবে না কেন এটার দলিলটা কোথায় যে বলার দ্বারা তারা স্বাভাবিক কি বুঝেছেন আর কি করেছেন স্বাভাবিক ভাবে সালাদ বলার দ্বারা তারা কি বুঝেছেন নির্দিষ্ট একটা রূপে একটা হাইয়াতে মাসোষা হাইয়াতে কাজা ইয়ার মাধ্যমে এবাদত সম্পাদন করা এটা বুঝেছেন না দেবী পাঁচ বক্তব এই ইন্তজামের সাথে এটা কি বুঝছেন সালাত বুঝছেন এটাকেই বলা হয় এবং উম্মত মোতাবাতির সালাতের দ্বারা স্বাভাবিকভাবে এই অর্থটাই কি করছে গ্রহণ করছে এই অর্থটাই বুঝছেন এখন যদি কেহ এই অর্থে সালাত আদায় করে এবং কোরআনের সালাতের আয়াতগুলোকে কি করে ব্যাখ্যা করে তাহলে সে কি উপর আছে হকের উপর আছে সে জমাতের সাথে আছে কারণ জমাত সাহাবাই কালামের জামাত আকিমি সলাতা আকিম সলাতা আকিমি সলাত আলি দুলু কি এই আয়াতগুলোর দ্বারা কোন সালাত বুঝছেন এই বাহ্যিক সুরতওয়ালার যে সালাদ সেটা এখন এটা যদি কেউ বুঝে সালাতের দ্বারা সে হকের হকের উপর আছে সে জামাতে সাহাবাহিকেরামের সাথে আছে বসবাস করে মাত্র এক একশো মানুষে সালাদ দিয়া ওই সাহাবাহিকেরাম যেই সালাদটা বুঝছে এটা বুঝে মাত্র কত জানে একশো আর বাকি ছয়শ কোটির মধ্যে বাকি সব কি বুঝে অন্য কিছু বুঝে অন্য কিছু বুঝে এবং কোরআনের আয়াতকে ওইগুলির উপর তারা ফিট করে তাইলে তাইলে এই একশো মানুষই হল জামাত জামাত এরা মাতানের সাথে আছে আর ওই বাকি পাঁচশো কোটি এরপরে আরো নিরানব্বই লক্ষ আর কত কত হয়েছে না একশো বাদ দিলে এই হলো বিচ্ছিন্ন সম্পূর্ণ হয়েছে কি বিচ্ছিন্ন এবং যদি তারা দাবি করে যে কোরআনে আয়াতের অর্থ হইল সেটা ওই দূরত্বটা এটাই বোঝাইছে তাহলে তারা কাফের এবং আগে যদি ইমান থাকা থাকে এতটুকু বললেও তারা তারা কাফে গেছে। আছে কারণ একটা সাহাবাই কালামের থেকে মোতাবাতির ভাবে যেই মানাটা কি মোতা আইন সেই মানার সারা অন্য একটা মানার মধ্যে কোরআনের আয়াত গিলে তারা কি করতেছে ব্যবহার করতেছে যদিও সে বলেন যে আমি কোরআন মানি কোরআনের আয়াত একটা ব্যাখ্যাও আমি কি করতেছি দিতেছি তারপরেও সে কি কাফের এই যে কুফুলির ফতটা তার উপর লাগানো হইল এটাও সাহাবাই কালামের জমাতেরই কাজ সাবাই কারের জামাতের সময় যখন তার সাফাই জামাতটা আছে সে সময় এক দু লোক জাকাত দিবে না বলে কি করতেছে দাবি সরকারের হাতে কি দিবে না জাকাত দিবে না এবং তাদের এই ক্ষেত্রে যুক্তি দেখাইতেছে যে জাকাত দেওয়া তো ফরজ তা তো মানি কিন্তু জাকাত নেওয়ার ব্যাপারে আল্লাহর আলমিন রসুলকে বলেছেন আপনি তাদের মাল থেকে সদকা গ্রহণ করেন এর মাধ্যমে তাদেরকে পবিত্র করবেন এবং তাদেরকে পরিচ্ছন্ন এটা রসুল সালসেমকে নির্দেশ দেওয়া হয়েছে কারো মাল নিয়া পরিষ্কার করা পরিচ্ছন্ন করা এটা রসুলকে দায়িত্ব দেওয়া হয়েছে তখন রসুল চলে গেছেন আর কে পরিষ্কার আর পরিচ্ছন্ন করতে পারবে কারো দিলকে সুতরাং এখন আমরা কাউকে দিতে হবে এই কথাটা কি করি না কি সে বলতেছে আমি কোরআনের বিধান মানি না কোরআন মানি না কোরআনের বিধান মানি না এটা বলছে না সাহাবাইকরামের মানে ব্যাপক জামাত আমভাবে তারা যে অর্থ বুঝতেছেন তারা এই অর্থের ভিন্ন অর্থ কি করতেছে এই জন্য তাদের বিরুদ্ধে তাদের জামাত কি করেছেন কেতাল করেছেন সাহাবাই এখানে দুইটা জিনিস পেলাম যে সাহাবাইকরামের জমাতের অন্তর্ভুক্ত হইতে হইলে সাহাবাইকরাম যেই আমভাবে সাধারণভাবে যেই শব্দের যে আয়াতের যে অর্থ নিছেন যে আমল নিছেন সেটাকে সেই অর্থে সেই আমলের উপরে কি করতে হবে ফিট করতে হবে আর কেউ যদি সেই আমলের উপর ফিট না করে সে আমলের উপর যদি করে ভিন্ন অর্থ যদি এর থেকে কি করে গ্রহণ করে তার সাথে করণীয় কাজটা কি তার সাথে আচরণটা কি হবে সাহবায়িকল তাদের সাথে কি করেছেন কেতাল করেছেন তাদের সাথে কি করেছেন কেতাল করেছেন সাহবাব জাকারদের বিরুদ্ধে আমাদের কি হবে ইতাল হবে উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি যেহেতু আবু করো যে আল্লাহ এই জন্য মানে খাইরিয়তের মানে শ্রেষ্ঠত্বের অধিকার মানে ইয়া বুঝটা সর্বপ্রথম তার মাধ্যমে কিভ করছে পাহাড়ের যত বেশি দূরে না সে তত বেশি দূরে থেকে কি করবে দেখবে তা বেশি উপরে ছিলেন তো বেশি দূরে থেকে কি করছেন দেখছেন পরে যখন একটু কাছে আবুকর যখন দেখতে লাগছে কিছু কাছে গেছে না বাকি ঠিক তো কি ঠিক এজমা হয়ে গেছে সাহাবাই যে হ্যাঁ ইসলামের একটা বিধান কেউ যেটা ইসলামে কিভাবে জরুরি ভাবে নিশ্চিত ভাবে কি করে অস্বীকার করে মানতে অস্বীকার করে শুধু অন্যকে মানতে বাধা দে এমনও না শুধু নিজে মানতে কি করে অস্বীকার করে তাইলে তার বিরুদ্ধে কি চলবে পেতাল চলবে এইটা নামাই না আরেকটা রে বিকল্প আরেকটা কিছুকে নিয়ে আসছে বিষয়টা এমন প্রয়োজন নেই শুধু এটাকে কি করে না মানে না মানার জন্য সে কিনা প্রস্তুত না বলতে জন্য প্রস্তুত না মানার জন্য সে প্রস্তুত না এই মানার জন্য প্রস্তুত না এই মানার জন্য নিজের সমর্পণ করে দেয় নাই এত টুকুর দ্বারা সে কি হয়ে গেছে গেছে মূরতাত হয়ে গেছে তার বিরুদ্ধে এখন যুদ্ধ ছিল তেতাল চলবে তার মধ্যে কি চলবে এই দুটা এজমাই সাহাবাই কালামের থেকে হয়ে গেছে এখন সাহাবাই কালামের জামাত এর আমল যার মধ্যে পাওয়া যাবে সে কি হবে জামাত অন্তর্ভুক্ত হবে উম্মতের উপর আল্লাহ রব্বুল আলমিনের এই একটা রহমত যে কিয়ামত পর্যন্ত এই সাহাবাই জামাতের অনুসারী একটা জামাত এটা থেকে যাবে এবং তাদের সর্বশেষ কাণ্ডারি হবে মাহদিয়া আলহ ইসালাম অতামটা শুরু হয়েছে যে জামাতটা গড়ে দিয়ে গেলেন আবহাম থেকে শুরু হয়ে গেছে সেই জামাতটা কোন দিন কি হবে না দুনিয়া থেকে শূন্য হবে না কি পর্যন্ত তারা কি করবে থাকবে যদি কি করবো কি হবে পূর্ব মুহূর্ত তো এখন আসে নাই বড় বড় কি আমাদের প্রকাশ পাইছে সূর্য পশ্চিম দিক দিয়ে কি আমাদের পূর্ব মুহূর্তে সূর্য পশ্চিম দিক দিয়ে কি হবে উদিত হবে এটা হয় নাই তো এখনো মা দিয়ে আসবে ইসারা ইসলাম কি করবে না আসবে এরপরে দার জাল বের হবে ইয়াজুজ বের হবে দাব বাড়দ কি হবে আলামত আছে যেগুলি বুঝার কিন্তু কিছু একেবারে চোখে দেখার মতো কিছু আলামত কি আছে সেইগুলো না হয়ে তো কি হবে না আমার হবে না সেইগুলো আসবে রসল্লাহ আলি আসালামের মধ্যে বলেছেন মুসলিম শরীফের মধ্যে থেকে একটা দল হকের উপর বিজয়ী থাকবে কেয়ামত পর্যন্ত হকের উপর বিজয়ী থাকবে কেয়ামত পর্যন্ত উম্মাতি জাহির হাকি আমার একটা দল হক তারা হক নিয়ে বিজয়ী থাকবে আর দেবী বলে হকের উপর তারা কি থাকবে বিজয়ী থাকবে কি পর্যন্ত কেয়ামত পর্যন্ত অর্থাৎ তাদের উপর অ্যাটম ফেললো তাদের উপর ক্ষেপণাস্ত্র ক্ষেপ করলো ড্রোন হামলা করলো তারা হক কি করবে আলাল থাকবে হকের উপর তারা কি থাকবে মজবুত থাকে আলা একটা লুজুম রে কি করে সাবেত করে হকের সাথে তারা লাজেম হয়ে থাকবে হ্যাঁ হক মানে হক নিয়েই তারা থাকবে হকের উপর বিজয়ী থাকবে তারা যে বিপদ এসেছে এই কারণে তারা সাহস হারায় নাই দুর্বল হয় নাই আর নতি স্বীকার করে নাই এরা নতি স্বীকার করবে না কোন শক্তির সামনে হকের ব্যাপারে কি করবে না তারা উন্নতি স্বীকার করবে না হক থেকে বিচ্চ্যুত হবে না চুল পরিমাণ কাফেররা চায় যে আপনি শিথিল হয়ে যান তারাও আপনার ব্যাপারে কিছু শিথিলতা দেখাবে ওলা তুতি আপনি মিথ্যা প্রতিপন্নকারীদের অনুসরণ করবেন না ও দুল তুধিনু তারা চায় যে আপনি শীতল নন তারাও কি হবে শীতল হবে এই শীতলতা দেখানো এটা হলো মুকাজ অনুসারী হয়ে যাওয়া তে সে হকের উপর গালেব হয় নাই সে হকের উপর আর কি নাই তার উপর বাতেল গালেব হয়ে গেছে সে হকের উপর আর গালেব হয়ে নাই তার উপর বাতেল কি গেছে গালেব হয়ে গেছে কেননা বাতেলের জন্য সে কি দিয়ে দিছে সার দেয়া দিছে আর বাতেলের জন্য কিছু সার দেওয়া এটা হলো বাতেলের কে মেনে নেওয়া বাতেলের জন্য কিছু সার দেওয়া এটাই কি বাতেল মেনে নেওয়া বাতিলের তাঁত করা আর আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন আপনি বাতেলের কি করবেন এটা করবেন না এই যে বাতিলের তাত করলো না বাতিল যত শক্তিশালী থাকুক না কেন সেটাই হকের উপর কি হওয়া বিজয়ী থাকার অর্থ হকের উপর বিজয়ী থাকার অর্থ কি বাতেলের কোন রূপ বাতেলকে কিনা দেওয়া সার না দেওয়া এটা হল হকের উপর বিজয়ী থাকার হক অর্থ সঠিক অর্থ বুঝেছে যত দুর্বল অবস্থায় হবে তাদেরকে কেউ কি করতে পারবে না শেষ করতে পারবে না হ্যাঁ বাতিল যদি সত্যি হলে কষ্ট দিতে পারবে তাহলে কোরআনে করিম এর বাস্তব নমুনা নমুনা হল রসুল সাল্লাহ ইসলামের জীবন আর রসুলের জীবনের একেবারে আমাদের জন্য অনুসরণীয় এবং দৃশ্যমান রূপ কাদের জীবনে সাবাই কালামের জামাতের মধ্যে কাদের জমাতের মধ্যে নির্দেশ দিয়েছেন যে এই দিন পৃথিবীতে তোমরা প্রতিষ্ঠিত করো বিচ্ছিন্ন হয়েও না দিনটাকে কি করো প্রতিষ্ঠিত করো আমি রসলায় পাঠিয়েছি দিনটাকে কি করার জন্য বিজয়ী করার জন্য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 আর তাহলে বোঝা গেল যে আল্লাহ বলি এই বাহ্যিক বিজয়ের জন্যই রসুল কি করছেন নতুবা হাকি কতান দলিলগত ভাবে এবং ইসলাম এটা তো বিজয়ী সব সময় না রসুল যখন মক্কায় তখন দলিলগতভাবে ইসলাম বিজয়ী না রসুল যখন নবী এখনো আল্লাহ তালার পক্ষ থেকে দুনিয়ার মধ্যে ঘোষিত হন নাই তখনো কি ইসলাম বিজয়ী না আরে হাকি কতান দলিলগত আর সেই বিজয়টা পাঠাইছে যে হাকি করতাম যে জিনিসটা বিজয়ী যে জিনিসটা কার্যকর সেই জিনিসটাকে জাহেরি ভাবে কি করে দাও বিজয়ী করে দাও তো এই জাহেরি বিজয়টায় রসুল কি করছেন করেছেন কিন্তু এখন রসুলের জীবনের কাজা আল্লার হেকমতেরই তাকা যা যে রসলের জীবনের উপর কি আসছে বিভিন্ন অবস্থা আসছে এই জন্য রসুলসাম একটা সাহবাবের জমাত গঠন করে রেখে গেছেন যে তোমরা যেন একেবারে চোখে দেখে দেখে তোমরা নিজেদের জীবনের পথ নির্ধারণ করতে পারো এই আমি আমার সাহবাহিক নামকে রেখে গেল ইসলামটা যেমন আল ইসলামের সময় থেকে কি হইতেছে ধীরে ধীরে ধীরে ধীরে ধীরে পূর্ণতার দিকে আসতেছে না পূর্ণতার দিকে না রসুল আসার পরে রসুলের জীবনেরও আগের অবস্থায় যা করেছিলেন শুধু তত ডুবুর মধ্যে যদি নিজেরে ওই গোটায় রাখে সীমিত রাখে সেও এমন গুমরা হয়ে যাবে সেও কি যাবে গুমরা হয়ে যাবে সেও গুমরা ततटुकु के, नियाई की करा, तो के की करा, चर्चा करा अतिरिक्तारती गुरुत्व ना दे जरुरत अनुभव ना करा निश्चित रूपे गुमराही কোন পর্যায়ে কি কুফুরি। রূপে কুফুরি তো উন্মতের মধ্যে সাধারণভাবে দেখা দিতেছে ওই গুমরাহি গুলি কোন ভাবে আসতেছে এই শুরুতে আসতেছে যে আংশিক গ্রহণ করতেছে আংশিক কি দিতেছে বাদ দিতেছে আংশিক গ্রহণ করতেছে যে বিষয়ে দিয়ে উপদেশ দিয়েছেন একটা অংশ বলে গেছে তাদের মধ্যে বিদ্বেষ এবং আমি কি করছি শত্রুতা সৃষ্টি করে দিয়েছি বুঝে আসছি তেলে আর এই আংশিকটা গ্রহণ করে কেন দুনিয়ার সুবিধা তা তো যা অবিহীন তিলকাল আহুয়া দুনিয়ার বিভিন্ন সাহেস তাদের মধ্যে কি হয়ে যাবে সংক্রমিত হয়ে তাদের মধ্যে কি প্রবাহমান হয়ে যাবে जलतंक रुगर देहर मध्य जेमन ना कि कूकर विष की जाहर मध्य तीवन समाज दुनिया दुनिया लोभ लालसा दुनिया माय मोहब्बत मा बाप आत्मय स्व स्प घर व्यवसा वणिज्य ची बीगुर কি নিয়া মনকে কি করা তৃপ্ত করা এইগুলো নিয়ে আনন্দ ফুটিতে থাকা এইগুলির ক্ষেত্রে কোনো ঝুঁকির মধ্যে না পড়া ক্ষেত্রে কোনো ঝুকির মধ্যে না এই ধরনের তাদের রগরে সায় কি হয়ে যাবে ঢুকে যাবে এবং প্রবাহমান থাকবে কি থাকবে কেহ গুমরা সন্তানের কারণে কেহ গুমরা স্ত্রীর কারণে কেহ গুমরা সমাজের কারণে কেহ গুমরা মুরব্বিরার কারণে কেউ গুমরা ব্যবসা নিজের কারণেও কি গুমরা এই হি ছড়াবে কিসের মাধ্যমে এই দুনিয়া দিয়ে এই বিভিন্ন হাহে সাতের বিষয়ের মাধ্যমে মা বিহীন তিলকাল আহুয়া এইগুলো তাদের মধ্যে কি হয়ে যাবে সংক্রমিত এই দিয়া এই বিভিন্ন বিষ এর প্রবাহ চলতে থাকবে সে কথা বলবে তো কি হক হক গোপন করবে সে সে এলেম শিখবে তো এড়ে মানুষদেরকে কুমরা করবে সে আমল করবে এড়ে দিয়া মানুষদেরকে ধোকা দিবে মানে তার সব জায়গায় কি খালি বিষাক্ত অবস্থা দেখতে দেখা যাইতেছে সে বিশাল বড় ইসলামের খেদমত করতেছে আসলে সে ইসলামের শত্রু আসলে কি সে ইসলামের শত্রু করতেছে তার সাথে। তার সাহেসের লোক মিলে এই কারণে সে ইসলামটা পালন করে আসলে আল্লাহর জন্য করে না সে সে স্থির থাকে এখানে সে অটল থাকে এটাকে সে ধরে রাখে এটা সে মরতে মরতে করবে করতে করতে মরবে ফাইনা সবাহু ফিট আর যদি কি পরীক্ষা আসে। তার চেহারা ঘুরাইয়া চলে যায় খাসিরার দুনিয়াওয়াল আখেরার দুনিয়াও ধ্বংস আখেরাতে ধ্বংস আল্লাহর এবাদত না করে সে দুনিয়া এবং আখের এতে ধ্বংসের সম্মুখীন হয়েছে এবাদত করে এবং আল্লাহ আল্লাহরই আবাদত করে কিন্তু কি আংশি যে আবাদতের মধ্যে বিপদ আছে সেই আবাদতে সে নাই যে বিপদ নাই সেটাতে সে খুব আছে শুধু আছে খুব নতিজা হইল দুনিয়াও ধ্বংস আখেরাত ধ্বংস দুনিয়ার জীবনটাও আখেরাত কামাইয়ের হাতে ব্যয় হইল না তার নফসের গোলামির পিছনে কি হইল তার ব্যয় হইল কিন্তু সে ধোকা খায় থাকলো যে আসলে সে আল্লাহর গোলামি করতেছে সে ধোকার মধ্যে পড়ে রয়েছে যে সে কার গুলামি করতেছে আল্লাহর গুলামি করতেছে আসলে করতেছে কার গুলামি নোলামি এদের ব্যাপারে কোরআন শরীফের দৃষ্টান্ত দিছে তারা কিসের পিছনে চলতেছে চলতেছে যখন নাকি ধুদু মরুভূমির মধ্যে তৃষ্ণার্থ একেবারে পানির পিপাসাই কাতর দূরে যখন ঠিক রোদরের মধ্যে এসে তাকায় মনে হয় যে পানি ঢেউ পানি কি করতেছে আসলে মরুভূমিরেই কি দেখেছে মরুভূমির কি দেখে পানি দেখে বালি দেখে দেখে পানি দেখে পানি গভীর পানি দেখে মনে হয় যে ঢেউ খেলতেছে কেহ মরুভূমির সামনে গিয়ে দাঁড়াইয়া দেখছেন কি দেখেন না আমি জানি না ওই যে হম পিস রোডে দেখা যায় এই যে দুপুর এখন গাড়ি দিয়া চলেন এই যে পিস ডালা রোড আছে না গাড়ির সামনে বসে দেখেন যে মনে হয় যে পানি সামনে অনেক দূরে কি রুডের মধ্যে মনে হয় যে পানি পানি ঢেউ খেলতেছে উনি ভালো উদাহরণটা নিয়ে আসতেন কিন্তু সে যদি মনে করে যে আসলে ওখানে পানি আর দৌড়া যায় গেলে কি হবে ওখানে গিয়ে আসে দেখবে যে হাই হাই পানি তো নাই দৌড়ের কারণে তৃষ্ণা কমছে না আশা ছিল যে এখানে এসে পানি পাই ফেলবে আশার তীব্রতা তৃষ্ণার তীব্রতা কিন্তু প্রাপ্তি নাই কিছুই তোর মৃত্যুটা ঘনাইলো না দূরে সরলো রাজা হোসাইয়া দৌড়ে যেখানে পানি মনে এই মুহূর্তে তোমার সেই সেকেন্ডটা কি হয়ে গেল শেষ জীবনের হিসাব পরিপূর্ণ মৃত্যু হয়ে গেল এই আমল করে এই সমস্ত মরিচিকার পিছনে ছুটো এক দল পর্যন্ত থাকবে তারা আমল করবে হাল্লু হাবি না আমালা করে করে ক্ষতিগ্রস্ত ওদের কথা বলে দিবিয়ার জীবনে যাদের চেষ্টা ব্যর্থ হয়ে গেছে দুনিয়ার জীবনে তাদের চেষ্টা ব্যর্থ হয়ে গেছে আর এক অর্থ হইল যে তাদের জীবনটা তো আসলে দুনিয়ার জীবন আল্লাহ তারা দিয়েছিলেন আখেরাত কামাইয়ের জন্য তারা এটা দিয়ে কি করে নাই কামাই করে নেই আরেকটা সে কিছু নাকামল করছে সে সে দুনিয়াতে পায়া গেছে আর সে ওই যে বদলা নগদ দুনিয়াতে পাওয়া যায় সেইগুলির হাইসাবা তুমি তো করেছিলে দুনিয়ার মধ্যে এইগুলির মধ্যে হাদিয়া পাওয়া যেত সুযোগ পাওয়া যেত মানুষের বাহবা দিত তোমার ব্যবসার একটা পার্টনার পাওয়া যেত ওখানে গেলে কিছু ভালো ভালো মানুষ সেখানে পাইতা এইগুলির জন্য তো তুমি করছিলেগুলো তো পাইছো আর কি চাও আমার কাছে যাবা আল্লাহর কাছে গেলে আল্লাহ তালা দেখবো যে আল্লাহ বলবো জান তোমার হিসাব তো আমি দিয়ে তুমি তো করছিলে এই জন্য তো তুমি এই জন্য তুমি কি করছো পেয়ে গেছো তো আর কি তুমি হিজরত করছো কিসের দিকে দুনিয়ার দিকে তুমি কিছু বিনিয়োগ করছো কিছু খরচ করছো কিছু ত্যাগ করছ কিন্তু তোমার উদ্দেশ্য ছিল কি দুনিয়া আর যে উদ্দেশ্য করছো সে উদ্দেশ্যটা তো তুমি পাইছ পাইছ না দুনিয়া পাইছ না সুবিধা হয় নাই তোমার বাড়িতে থাকা তো এত উন্নত উন্নত খাবার খেতে পারো নাই তুমি সাইরা যে পরিমাণ উন্নত খাবার খাইছ পারছারা তুমি এই উদ্দেশ্যে গেছো তুমি উদ্দেশ্যে কি করছো কিন্তু যে নাকি হিজরত করছে ঠিকই কিন্তু গিয়া দুনিয়ার কোন সুবিধাই পায় নাই হিজরত করছে কিন্তু দুনিয়ার কোনো কি পায় নাই সুবিধা পায় নাই এখন তার হিজরতটা কি আল্লাহ এবং আল্লাহ হয়েছে নিশ্চিত করছে আল্লাহ যদি সে দুনিয়ার জন্য হিজরত করে থাকতো তাহলে তো কারণ আল্লাহ যে দুনিয়ার জন্য হিজরত করবে তার সেই দিকেই কি হবে হিজরত হবে অর্থাৎ সে দুনিয়া কি করবে পাবে ইউসি বুহা সে দুনিয়া পেয়ে যাবে সে এখন একজনে হিজরত করছে কিন্তু দুনিয়া পায় নাই তাহলে নিশ্চয় যে তার হিজরতটা কি হয় নাই দুনিয়ার জন্য হয় নাই জন্য হিজরত করছে ঠিক কিন্তু কি পায় নাই দুনিয়া পায় নাই যদি দুনিয়ার জন্য করতো আদিজের ঘোষণা হলে দুনিয়া কি করতো পাইতো যখন দুনিয়া পায় নাই তাহলে নিশ্চিত কি পাইছে আল্লাহ বাংলার পাইছে যখন হিজরত করছে আর কি পায় গেছে। দুনিয়া পায়া গেছে সন্দেহ আছে যে হয়তো সে এই দুনিয়ার জন্যই করছে অথবা কার জন্য করছে আল্লাহ এবং করছে আল্লাহ আল্লাহ দিয়েছে দুনিয়া কি আছে এখানে আছে আছে তুমি এরপর আল্লাহ তাল্লাহ দেখাইবো যে আসলে যারা ওই সুবিধাবাদী যে হিজরত করছে ঠিকই কিন্তু সুবিধা যত যতক্ষণ আছে ততক্ষণ রয়েছে আর যখন সুবিধা দেখে নেই তখন হিজরত আবার সেরা দিয়া আবার কি করছে আগের জায়গায় গেছে কি আম দুনিয়ার সব কিছু ছেড়ে দেওয়াই আমাদের মেধে জড়িত হয়েছে জেহাদের মেধে জড়িত হয়েছে যখন জেহাদের মেধে কি ছিল সুবিধা ছিল গণিমতের মাছ ছিল যখন বাহবা ছিল সবাই তারে মুজাহিদ মনে করে কি করত আদিয়া তোফা দিত সান্দা দিত কি করত এই সম্বন্ধে হইত আবার তখন নাকি এবং পৃথিবীর কাফের মুসেকরা আমেরিকাও কি ছিল পক্ষে ছিল তখন খুব জেহাদ জেহাদ জেহাদ মুজাহিদ মুজাহিদ ছিল আমরা হব তালেবান বাংলা হবে আফগান খুব স্লোগান দিত এমন কি করত খুব খুব বলতো খুব জেহাদি জেহাদি ছিল সে চান্দা ছিল কি ছিল ছিল ছিল সম্মান আমেরিকার পৃষ্ঠপোষকতা ছিল সরকারের বিরোধিতা ছিল না রিমান্ড ছিল না জেল ছিল না এই হালতটাই সে মুজাহিদ ছিল এই হালতটাই কি ছিল সে মোজাহিদ ছিল কিন্তু যখন কিছু জানার্ন কি এটা প্রকাশ না জান্ন জানা তৈরি জানাতে দিয়ে দিত সেই জানা না দুনিয়ার মধ্যে প্রকাশ এক প্রকাশ ঘটায় এখন হিজরতটা কি আসলে আল্লাহর জন্য করতেছে না দুনিয়ার জন্য করতেছে এখন আল্লাহর জন্য করলো দুনিয়া পাওয়া যাইতে পারে কি আছে আছে। এখন এটা মানুষের কাছে তো প্রকাশ হওয়া দরকার আল্লাহর জন্য এই জন্য আল্লাহ তালা এই জেহাদের পথেও কি দিয়ে দিছে মসিবা কি ফলানা আলম্লাল মুজাহিদেন আমি মালানা আলমন্নাল তোমাদের মধ্যে কে মুজাহিদ কে সবরকারী এটা আমি জেনে নিব এইসি সফরের পরীক্ষা তোমাদের কিছু ভয় পুলিশে ধরবে রিমান্ডে নিবে সেটা জু খোদা ভোকা থাকতে হবে না খায়া থাকতে হবে পলায় পলায় থাকতে হবে পলাই খাওন দেখে থাকুন দেখা নেই খাওন ওয়ান আমি যেমন আমার কামাই কামাই করতে পারতে আগে কামাইতে করতো বিশ হাজার আর এখন কি শুন কামানি নেই ব্যবসা বাণিজ্য করতে পারত ব্যবসা বাণিজ্য লাভ আসতে থাকতেই পারো না আংফুস বাচ্চা মার আঙ্গুস কি বিয়া করছে বিয়া করে বউ হয়ে গেছে বছর বছরে বাচ্চা হয়নি আর হয়নি নকশা কম না তার তো হইতে আছে सब दिक दिए तर सममते थे आंगूस तमते थे सब दिक दिए विवाद आसते थे আমরা তো কার আল্লাহ মুসিবত আসছে আল্লাহর পক্ষ থেকে আমার হিরাজ আমার কাছে আল্লাহর কাছে আল্লাহর জন্য যে মুসিবতটা বরদাস করবো এটার বদলা কে দিবো আল্লাহ দিব সমস্যা কি জোরদুর মুসিবত হয়েছে বেশি বদলা দিবো আমার আল্লাহ তাহলে বেশি না কম দেবেন না শুধু যত দূর করছি ওদ দূর পাব না কি পাব বেশি পাব যা বিফা ক তো বদলা দিবেন দিবেন আরো কি দিবেন অতিরিক্ত দিবেন যার জন্য ইচ্ছা আল্লাহ তাহলে বাড়াই দিবেন কম পক্ষে তো দশজন দিবেন কমপক্ষে কি কি দিবেন এরপরে যার ইচ্ছা আরো কি করবেন বাড়াই দিবেন তাইলে হক জমাতের সাথে থাকা এর মধ্যে আল্লাহ কি রাখছেন পরীক্ষা রাখছেন হক জমাতের মাপ কাটিতে হল এটা যে করে না কার জন্য করে আল্লাহ আর খাহের সাথের জন্য করে কি জন্য দেখতে করে এবাদত কিন্তু আসলে করে খাহের সাথের জন্য যদি তার খাহের সাথের মাপে না হইতো তেল এটা করলো নইলে আর আল্লাহ বলছেন এই মারকে এবাদত কিরা চান্নাতে যাইতে না। হাসিব তোমাংল মনে করেছো জান্ জলে যাবে তাদের উপর বিপদ আসছে রূপবিধি এসেছে তাদেরকে প্রকম্পিত করা হয়েছে হাতা ইয়াকুলা বসুলা মানু মা রসুল এবং তার সাথে ইমান পর্যন্ত বলতে বাধ্য হয়েছে মাতা নাসুল্লাহ আর কবে আল্লাহ সাহায্য মানে সাহায্যের বিলম্ব এমন পরিমানে তারা কে হয়ে গেছে মানে অধৈর্যের কাছাকাছি হয়ে গেছে তারা বলতেছে আর কবে সাহায্য তখন গিয়ে সাহায্য না কোয়াইয়া কুলো আমার না বহুল কেন মানুষে মনে করে রেখেছে ইমান আনছে এই কথা বলার পরে ছেড়ে দেওয়া হবে ফেত নাই ফাল্লা ছাড়া আর উর আবাদতের ধারাটা কি ছিল ঠিক আল্লাহ করে কিন্তু ফেত না আসলে সে রোদ থেকে ফিরা যায় আর আল্লাহ বলতেছেন জান্নাতে চিলে যে এবার ফেত না আসা এই প্রশ্ন করার অর্থ কি যে এই ফেত আসা সারা ফেত পতিত হওয়া পরীক্ষা দেওয়া সারা। জান্নাতে কি করা যাবে না দেওয়া যাবে না ফাতিল জান্নাত তু মিল কষ্টের বিষয় দিয়া জান্নাত গুলি কি করে দেওয়া হয়েছে ঘিরে দেওয়া হয়েছে কষ্ট না করে জান্নাতে চলে যাইবা এটা হবে না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 অথবা নেকরকারের মধ্যে যে যে ক্যাটাগরি নেককার সেই ক্যাটাগরির কষ্ট ফাইন কানফি দিনহি সলাবা উবতুলিয়াবি হাসাবিহি দিনের মধ্যে যদি মজবুতি থাকে সেই মজবুত মুসিবতটাকে দেওয়া হয় দিনের বাদে যদি কি থাকে দুর্বলতা থাকে দুর্বল মুসিবতটাকে দেওয়া হয় যে যেই পরিমাণ শক্ত হবে তার মুসিবতটা কি হবে শক্ত হবে যে পরীক্ষাটা সেই ক্লাস অনুযায়ী হবে ক্লাস ওয়ানের পরীক্ষার প্রশ্ন আর ক্লাস ফাইভের পরীক্ষার প্রশ্ন ফাইভের পরীক্ষার ফাইভের ছাত্রটা যেহেতু বেশি অগ্রসর এজন্য তার প্রশ্নটা ওয়ানের ছাত্রের তুলনায় কি কঠিন এমনে তো প্রশ্ন কঠিন কিন্তু ওই ফাইভের ছাত্র যেহেতু সে যেন তার জন্য তার জন্য ওয়ানের ছাত্রের জন্য ওয়ানের প্রশ্ন যেমন তার জন্য সেই প্রশ্নটা কি তেমন তার জন্য কঠিন তার জন্য কি না বেশি কঠিন কিন্তু ফিরে কি কঠিন বুঝেছি তো এখানে দিনের আবাদত গুলির ক্ষেত্রেও যে যে পরিমাণ মজবুতি মান্দার তার আবাদত করার পরে আল্লাহ তালা তার সেই পরিমাণ বড় পরীক্ষাটা কি করেন গ্রহণ করেন আর সবচেয়ে বড় পরীক্ষা এমনি আম আহকামগুদির মধ্যে জেহাদের মধ্যে কিসের মধ্যে জেহাদের মধ্যে এই জন্য রসসাম বলেছেন আল জিহাদ ইসলামের সর্ব উচ্চ চূড়া এটা হইল কি চুটি চুটি সর্ব উচ্চ শৃঙ্গ সেটা হইল কি জেহাদ জেহাদ হইল সবচেয়ে উঁচা অংশটা একটা পাহাড়ের সাথে যদি তুলনা করা হয় সবচেয়ে উঁচা অংশটা এটা হইল কোনটা জেহাদটা যে উঁচাই ঠেকিল সে পরিপূর্ণ দিনের উপরে ঠেকিল কারণ দিনের কোন অংশ তার আর কি থাকে নাই বাকি থাকে নাই কোন অংশ তার থেকে অদৃশ্য কোন অংশ থেকে সে অমুখাপেক্ষী কোন অংশ সে অবজ্ঞাকারী না কারণ সে আছে উচ্চ শিখরে তো ওখানের আস্তে আস্তে আস্তে আস্তে অন্যান্য গুলি বিস্তৃত ভাবে হইতে হইতে হইতে ওই উচ্চার শিখরটা গেছে হয়নি আগের গুলি ডিঙ্গায় জানে সে আগেরগুলি ডিঙ্গায় গেছে সে তার কাছ থেকে পাহাড়ের কোন সাইড অদৃশ্য কোন অদৃশ্য সে চতুর্দিকে দেখতে পাইতেছে না এখন মানে উচারাতেছে না আর যে আছে না দেখবেন আরেকজন আরেক সাইডে আছে এই সাইড দেখবেন নাসু হাজর মিননা দু একটা অংশ তাদের বাদরে গেছে এখন পুরা উচ্চ শিখরে উঠছে ওদো হলিসভার কাফা হয়েছে এখন চুরাতে উঠছে ওঠে নাই একটা অংশ বাদ রয়ে গেছে যতক্ষণ বাদ রয়ে গেছে ততক্ষণ এক মাথা হয় না এখন কি হয় উত্তর আর কি দক্ষিণ আর গায়ে লাগবে গায়ে লাগবো ছায়া ওর গায়ে লাগবো বাতাস আর ও গরমে কি করতে থাকবো ঘামতে থাকবো এক কি গো কিন্তু উপরে যে আছে উপরে যে কয়জন আছে সবার অবস্থা কি এক না এক চতুর্দিকে সবাই দেখতে পেয়েছে এই জেহাদ হল সর্বোচ্চ শিখর ইসলামের সর্বোচ্চ শিখর কোনটা সর্বোচ্চ শৃঙ্গ সেটা হল জেহাদ এর মধ্যে উঠে আসছে বাস্তবে কি হয়ে গেছে সে পরিপূর্ণ দিনের উপর উঠে আসছে সাহাবাই কালাম রিজওয়ানুল্লাহ আলিম আজমাইন হলেন উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কি অংশ শ্রেষ্ঠ অংশ তারা হয়েছেন শ্রেষ্ঠ কাজের দ্বারা না বংশের দ্বারা না জাগার দ্বারা সুহবতের দ্বারা বংশের তাসিকটা বেশি বেশি ঘনিষ্ঠতাটা সুহবতের মধ্যে বেশি হয় না বংশের মধ্যে বেশি হয় হ্যাঁ আপনার বাড়ির পাশে এক লোকে বাড়ি করছে আর সেই লোকের ভাগিন হয়েছে আরেকটা লোক এই দুইজনের মধ্যে ওই লোক মহবত করে কারে বেশি ভাইগিনা তো আরেক গ্রামের ভাগিনা ওই লোকের একটা ভাগিনা আছে আর পার্শ্ববর্তী প্রতিবেশী বাড়িওয়ালা আছে ওই লোকের ঘনিষ্ঠকে বেশি বাড়িওয়ালা না বেশি হ্যাঁ তো আরেক গ্রামে বাড়ি হ্যাঁ কুন্ড মিলি ঘনিষ্ঠতা বেশি কেন সম্পর্কে দ্বারা ঘনিষ্ঠতা বেশি হয় না নসবের দ্বারা দ্বারা দ্বারা হাদিসের মধ্যে রসল বলছেন সাল্লাই মান বাপ্পা বিহি আমল হুলাম ইউশ্রিয় বিহি নসবহু যার আমলে পিছনে ফেলে রাখবে তার বংশে থাকি কি করবে না অগ্রসর করবে না আগে আনিবে না আমলে যদি পিছনে ফেলে রাখে বংশে কি করবে না আগায় আনিবে না মানে দপ্প্রিয়াই আমলে পিছায় রাখবে বংশে কি করবে না আগায় আহলে যেখানে বংশেই আগায় আনিতে পারে না আমলে পিছায় রাখলে সেখানে সু আগায় নিবে আমলে পিছায় রাখলে তা এলে আগানু পিছানোর মানদণ্ড কোনটা বংশ সুহবত না আমল কি আমল তো সাহাবাইরম যে বড় মর্যাদাশীল হয়েছেন তারা কি রসলের সুহবতের দ্বারা না রসলের রসলের সমসাময়িক হওয়ার দ্বারা না রসলের দেশে হওয়ার দ্বারা না আমলের দ্বারা না রসলের বংশের হওয়ার দ্বারা কি দ্বারা দ্বারা আমলের দ্বারা না বিলাল রাজি আল্লাহ উনি কি রসলের বংশের না বংশের না হ্যাঁ ওনার মর্যাদা বেশি না আবুল হাবের মর্যাদা বেশি হ্যাঁ আবুল হাব কি না হ্যাঁ আচ্ছা তো তোকে বিনতে হয়তো মশল রসলের সাথে বং কোনো কিনাই কাছাকাছি কোনো সম্পর্ক নেই এরপর তার মর্যাদা বেশি আবুল আপ হয়েছে অত আবুলসল কি না তো আবু জেল কতই না আবুল হাফ তো তারপর মর্যাদা কার বেশি তিনি কিসের কারণে আমলের কারণে তো সাহবাহিক মর্যাদাটা কিসের দ্বারা আমলের দ্বারা কিসো দ্বারা ওয়াইসুল করণে বসবাস করে তার জন্য কি করতেছেন আল্লাহ তার ব্যাপারে বৈষ করে যাচ্ছেন তো মর্যাদা বৃদ্ধির এবং শ্রেষ্ঠত্বের মানদণ্ড কি আমর তো সাহাবাই করাম কিসের মাধ্যমে কি হয়েছেন শ্রেষ্ঠ হয়েছেন আমলের মাধ্যমে কিছু মাধ্যমে আমলের মাধ্যমে আর কোন আমল কোরআনের উপর আমল করছেন যেভাবে আমল রসং কি করছেন শিখিয়েছেন আমভাবে ব্যাপকভাবে স্বাভাবিকের মধ্যে কোন আমলটা বিদ্যমান ছিল চালু ছিল কোন আমলটা আম তাদের মধ্যে কি ছিল যে হাত চালু ছিল সবাই কি ছিলেন মোজাহিদ ছিলেন এমন কোন সাহাবি নাই যিনি কিনা মোজাহিদ না তো যে মুজাহিদ হবে সে সাহাবাইকরম জামাতের সাথে মিলে যাবে কার জামাতের সাথে মিলে যাবে সাহাবাইকরম জামাতের সাথে মিলে যাবে মানে আমি দেয় আমারটা কি ছিল কিন্তু শুধু আলেম হইলে আম বাবা সাহাবাইকেরম সবাই আলেম ছিলেন শুধু সাই হলাদি ছিলেন হ্যাঁ শুধু সেরে বোঝাই না হইলে হ্যাঁ হবে সবাই কারণ জামাতার অন্তর্ভুক্ত আর হইলো নাকি আমভাবে সাবাইকার ছিল ছিলেন মজা হয়েছিলেন তো সাহবাইকারের জীবনের দাম বেশি না আমাদের জীবনের দাম বেশি তো সাহবাইকার যে হাদের পথে জীবনের সেকেন্ড গুলো মিনিট গুলো দিন গুলো মাস গুলো বৎসর গুলো ব্যয় করা তারা লাভবান হয়েছেন না ক্ষতিগ্রস্ত হয়েছেন আমরা যদি এগুলির মধ্যে ব্যয় করি আমরা লাভবান হব না ক্ষতিগ্রস্ত হব রসদল যতদিন কিনা করছে মক্কায় দাওয়াত করে ততদিন রসলের আলামিন আস্বাদে বলছে কি সম্মান ছিল রসজল হাজির আসবাদ প্রতিস্থাপন নিয়ে তাদের মধ্যে মারামারি যুদ্ধ বেঁধে যাওয়ার কি হয়েছে উপক্রম হয়েছে সেটা রসলের মধ্যে মীমাংসা তারা করাইনিছে আর সেই রসল যখন তখন দেওয়া শুরু করে দিছে কি যে কি রসলের উপর থেকে তো নিক্ষেপ শুরু করে দিছে থতু দেওয়া শুরু করে দিছে রসলটা তুতো দেয়নি জলাইয়া দেহি আয়তের সামনে দিলে আছে রসলটা থুতু পর্যন্ত দিছে ওটের নারী বলি রসলের উপর চাপাইয়া দিছে সাথীদেরকে ধরে ধরে মারতেছে পিঠে দিয়েছে সামনে নিজেরে পিঠেলে এতটুকু খারাপ লাগে না নিজের সঙ্গে সাথী গুলিরে মানসিক যে একটা কষ্ট আসে দৈহিক কষ্ট চেয়ে মানসিক কষ্টটা বড় না আর রসলের মানসিকতা কতটা উন্নত রসলি কষ্টটি কেমনি সহ্য করছে কি এর কারণে তো হয়ে দেওয়ার আগে কত ভালো ছিল আগে কত কি ছিল ভালো ছিল আলামিন দেখছিল আর এখন কি একটা বিশৃঙ্খলা হয়েছে মানে সে তো তোদের ঠিক তো বলুন দিদি এক পুরা সহি দিনের মতে হাঁটবা আর কি আইব যে পূর্বে যে স্টেশন গুলি আইছিল সেই স্টেশন গুলি কি করে আসবে yeah. দিনের মতে হাতবার সেই স্টেশন গেলে আসবে যত উপরে উঠবা তত আল্লাহ নির্দেশ গেলে এখন কি করছে আল্লাহা কোরআন শরীফে বলে দিছে যে রসল জম যাবে রসল কোরআনের নির্দেশ কে যাবে উঠে যাবে এমন বরং স্পষ্ট বলে দিছে কিতাব ওনা জালনা আংজাল না আংজাল না এরকম কিতাব এবং ফি রকম এমন কিতাব নাজাল করেছি যেটার মধ্যে আলোচনা খাদে তোমাদের আর এরা কেটেছে এটা রসলের উপর তাহলে কি পরিমাণ আল্লাহর সাথে তাদের রাখতে